আল্লাহর মালাইকারা মানুষের এত এই ঘাড়ের রোগের থেকেও নিকটে থাকেন এটা মালাইকাদের নিজের ইচ্ছায় থাকেন না এটা আল্লাহর ফয়সালা অনুযায়ী থাকেন এরপরে আরো সুন্দর কথা বলছেন থেকে জন্য দে একটা শয়তানের থেকে একটা মালাকের থেকে মানুষকে একজন মানুষের ভিতরে শয়তান ও অনুপ্রেরণা তৈরি করে আবার মালাই ফেরস্তারাও একজন মানুষের মধ্যে অনুপ্রেরণা তৈরি করে তারা প্রমাণিত যে ইবনে আদমের রক্ত যেভাবে ভিতরে দিয়ে চলাফেরা করে শয়তান ও এইভাবে চলাফেরা করতে পারে শয়তান আমাদের শরীরে এই রগের ভিতর দিয়ে চলতে পারে এটাই বোঝানো হচ্ছে যে শয়তান যেমন একজন মানুষের ভিতরে দুই দিকের প্রেরণা আছে শৈতানেরও আছে আবার মালাই মালাইকার আছে তো শয়তান যেমন মানুষের রক্তের ভিতর দিয়ে প্রবাহিত হয় ঠিক একই ভাবে ফেটে ব্যাথা তৈরি করে পেটের ব্যথা তৈরি করে সোকের ব্যথা তৈরি করে ইবনে মাসুদের হাদিস আমরা আলোচনা করছি না ইবনে মাসুদের বউ সোকের ব্যথায় ঝাড় ফুক ইবনে মাসুদ আসার পরে লুপে রেখছে শোনো শয়তান তোমার চোখের ভিতরে ঢুকে ঢুকে তোমার চোখে ব্যথা তৈরি করে সেরেক করার জন্য শয়তাম জানে তোমার চোখে ব্যথা হইলে তুমি দৌড়ায় যাই তার কাছে তখন এবার ব্যথা দেওয়া বন্ধ করে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 আয়াত দিয়ে গোমরা এটা হলো তাপসির ইবনে কাসিরের খন্ড হইল এটা হলো সপ্তম খন্ড আলজের সপ্তম খন্ডের দুইশ্টি পৃষ্ঠা দুইশো ছেষট্টি সিক্স দুইশো ছেষট্টি পৃষ্ঠা এখানে এই আয়াতের তাপসির সুন্দর করে বলছেন সুরা কফ হ্যাঁ মানে অন্য জায়গায় হয়তো খন্ড বেশ কমও হইতে পারে সপ্তম খন্ড নাও হইতে পারে মানে সুরা কফ এর তাপসির যেখানে আসছে এই সুরা কফ কত নম্বর আয়াত ষোলো নম্বর আয়াত এই ষোলো নম্বর আয়াত যেখানে যে আল্লাহ আমাদের সবাইকে পুরান কারিমের এই আয়াত আলোকে আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে গ্রহণ সহি তৌফিক দান করুন আলমিনা ইন ই